গ্রাহ মের মুরু বী আহান ফুরতা জুয়ান গ্রাহ মের মুরুিয়ান ফুরতা জুয়ান মিলিয়া সবাই আমরা বৈরাতি যাইতাম হাই মেলিয়া মিলিয়া সবাই আমরা বৈরাতি যাইতাম আগে কি সুন্দর বিয়া গাইতাম আমরা আগে কি সুন্দর বিয়া গাইতাম আগে কি সুন্দর বিয়া গাইিতাম আমরা আগে কি সুন্দর বিয়া গাইতাম গ্রাহামের মুরু বিহান ফুরুতা জুআন গ্রাহামের মুরু বি জুআন মিলিয়া সবাই আমরা বৈরাতি যাইতামে মিলিয়া সবাই আমরা বৈরাতি যাইতাম আগে কি সুন্দর বিয়া গাইতাম আগে কি সুন্দর বিয়া গাইতাম আগে কি সুন্দর বিয়া গায়িতাম আগে কে সুন্দর বিয়া গাইতা ঘোসলো যখন নিয়তা ওলোই দিয়ার গীত গাইতা আনন্দ পয়তা ঘোসল যখন নিয়া ওই দো বিয়ার গীত গাইতা আনন্দ পাইতা খেয় খেলাইতা ও দৌড়াইতা, পেক খেলাইতা, খেলা দৌড়াইতা দৌড়া করিয়া আমরা নৌষা হাসতামে রংডং করিয়া আমরানো নৌষা আগে কে সুন্দর বিয়া গাইতাম আমরা আগে কে সুন্দর বিয়া গাইতাম আগে কে সুন্দর বিয়া গাইতাম আমরা আগে কে সুন্দর বিয়া গাইতাম গ্রাহামের মরুিয়ান পুরোতা জুয়ান গ্রাহামের মুরুিয়ান পুরুতা জুয়ান মিলিয়া শবাই আমরা বৈরাতি যাইতাম হাই রে মিলিয়া শবাই আমরা বই যাইতাম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 হন্যর বাড়ি গিয়া নসারে লা মাইয়া হন্যর বাড়ি গিয়া নসার রে লা মাইয়া গেট টেকা দিয়া সতরঙ্গ বইতাম আমরা গেট টেকা দিয়া সতরঙ্গ বইতাম আগে কি সুন্দর বিয়া গাইতাম আমরা আগে কি সুন্দর বিয়া গাইতাম গ্রাহামের মুরুবিয়ান ফুরুতা জুআন গ্রাহামের মুরুবিয়ান পুরুতা জুআন মিলিয়া সবাই আমরা বৈরাতি যাইতাম হাই মিলিয়া সবাই আমরা বই যাইতাম আগে কে সুন্দর বিয়া গাইতাম আমরা আগে কে সুন্দর বিয়া গাইতাম আগে কে সুন্দর বিয়া গাইতা আমরা আগে কে সুন্দর বিয়া গাইতাম হাল আইতা, আয়ঠা পান খা খাতর ফই দিতা আমরা ভঙ্গতাম হাল হাল আয় পান খাওয়াইতা জাতর ফই দিত আমরা ভঙ্গু কোলসাত দিতা গোরু কোলসাত দিতা বৈরাতি হকলে দেখি মোজা আমরা বৈরাতি হকলে দেখি মোজা आगे के सुंदर बिया गायता हमरा आगे के सुंदर बिया गायता ग्रामेर मुरुबियान पुरुता जुआन ग्रामेर मुरुबियान पुरुता जुआन मिलिया सबाई हमरा बईरती जायताम है रे मिलिया सबाई हमरा बईरती जायताम आगे के सुंदर बिया गायता हमरा आगे के सुंदर बिया আগে কে সুন্দর বিয়া গাইতাম আগে কে সুন্দর খাওয়া দশ সুয়ি সড়াইয়া খান্দাইয়া খুনা লোয়া বাড়ি তাইতাম খাওয়া দশ সুয় সড়াইয়া হনর দত বটো দত হতলিয়া খুশির গীত গাইতাম আমরা হুলিয়া খুশির গীত গাইতাম আগে সুন্দর বিয়া গাইতাম আমরা আগে সুন্দর বিয়া গাইতাম।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 आगे के सुंदर बिया गाईता, हमरा आगे के सुंदर बिया गाईता,